অষ্টম খণ্ড দক্ষিণেশ্বর মন্দিরে গুরুরূপী শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ সমাধি মন্দিরে ঈশ্বর দর্শন ও ঠাকুরের পরমহংস অবস্থা ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায় রাখা, লাটু মনি, হরিশ প্রভৃতি ভক্ত সঙ্গে বসিয়া আছেন বেলা নয়টা হবে রবিবার অগ্রহায়ণ কৃষ্ণানবমী তেইশে ডিসেম্বর আঠেরোশো তিরাশি মনির গুরুগৃহবাসের আজ দশম দিবস শ্রীযুত মনমোহন কন্নগর হইতে সকালবেলা আসিয়াছেন ঠাকুরকে দর্শন করিয়া ও কিয়ৎক্ষণ বিশ্রাম করিয়া আবার কলিকাতায় যাইবেন হাজরাও ঠাকুরের কাছে বসিয়া আছেন নীলকণ্ঠের দেশের একজন বৈষ্ণব ঠাকুরকে গান ছিলেন। বৈষ্ণব প্রথমে নীলকণ্ঠের গান গাইলেন শ্রী গৌরাঙ্গ সুন্দর নব নটবর তপ্তায় করে স্বরূপ বিভিন্ন কলিঘোর অন্ধকার বিনাশিতে উন্নত উজ্জ্বল রস তিন বাঞ্ছা তিন বস্তু আশ্বাদিতে এসেছ তিনেরই দায় সে তিন পরশে बीरस हरसे दर्से जगत माता नीलाब्ज हेमबे कर आबृत लादिन पुरा देह भेदगत अधिरूढ़ महावित सत्विकादी मिले जाए भाव आस्े नरण्य प्रेमर बने भेसे भेसे जाए नवीन सन्यासी सुतीर्थ अन्वेषी कभु नीलाचले कभू जान काशी अजाचके दें प्रेम राशि राशि नीभे मणि कब गौर पाय पर गानी मानस पूजा सम्बन्धे श्रीरामकृष्ण हजरार प्रति ए गान की एक रकम लागल हजरा साधक नयीप ज्ञान प्रतिमा শ্রীরামকৃষ্ণ আমার কেমন কেমন বোধ হলো আগেকার সব গান ঠিক ঠিক পঞ্চবটিতে ন্যাংটার কাছে আমি গান গেয়েছিলাম জীব সাজো সমরে রণবেশে কাল প্রবেশে তোর ঘরে আর একটা গান দোষ কারু নয় গো মা আমি শখ শলিলে ডুবে মরি শ্যামা ন্যাংটা অত জ্ঞানী মানে না বুঝেই কাঁদতে লাগলো এসব গানে কেমন ঠিক-ঠিক কথা ভাব শ্রীকান্ত নরকান্তকারী রে নিতান্ত হবি পদ্মলোচন আমার মুখে রামপ্রসাদের গান শুনে কাঁদতে লাগল দেখো অত বড় পণ্ডিত আহারের পর ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন মেজেতে মনি বসিয়া আছেন নহবতের রসুন চৌকি বাজনা শুনিতে শুনিতে ঠাকুর আনন্দ করিতেছেন শ্রবণের পর মনিকে বুঝাইতেছেন ব্রহ্মই জীবজগৎ হয়ে আছেন শ্রীরামকৃষ্ণ মনির প্রতি কেউ বললে অমুক স্থানে হরি নাম নাই বলবা মাত্রই দেখলাম তিনি সব জীব হয়ে আছেন যেন অসংখ্য জলের ভুরভুরি জলের বিম্ব আবার দেখছি যেন অসংখ্য বড়ি বড়ি ও দেশ থেকে বর্ধমানে আসতে আসতে দৌড়ে একবার মাঠের পানে গেলাম বলি দেখি এখানে জীবরা কেমন করে খায় থাকে গিয়ে দেখি মাঠে পিপড়ে চলছে সব স্থানে চৈতন্যময় হাজরা ঘরে প্রবেশ করিয়া মেজেতে বসিলেন শ্রীরামকৃষ্ণ নানা ফুল পাপড়ি থাক থাক তাও দেখছি ছোট বিম্ব বড় বিম্ব এই সকল ঈশ্বরীয় রূপ দর্শন কথা বলিতে বলিতে ঠাকুর সমাধিস্থ হইতেছেন বলিতেছেন আমি হয়েছি আমি এসেছি এই কথা বলিয়াই একেবারে সমাধিস্থ হইলেন সমস্ত স্থির অনেকক্ষণ সম্ভোগের পর বাহিরের একটু হুঁশ হাসিতেছে এইবার বালকের ন্যায় হাসিতেছেন হেসে হেসে ঘরের মধ্যে পাদোচারণ করিতেছেন অদ্ভুত দর্শনের পর চক্ষু হইতে যেরূপ আনন্দ জ্যোতি বাহির হয় রূপ ঠাকুরের চক্ষের ভাব হইল মুখে হাস্য শূন্য দৃষ্টি ঠাকুর পায়চারি করিতে করিতে বলিতেছেন বটতলার পরমহংস দেখলাম এই রকম হেসে চলছিল সেই স্বরূপ কি আমার হলো? এই রূপ পাদচারণের পর ঠাকুর ছোট ছোটখাটটিতে গিয়া বসিয়াছেন ও জগন্মাতার সহিত কথা কহিতেছেন ঠাকুর বলিতেছেন যাক আমি জানতেও চাই না মা তোমার পাদপদ্মে যেন শুদ্ধা ভক্তি থাকে মনির প্রতি খুব বাসনা গেলেই এই অবস্থা আবার মাকে বলিতেছেন মা পূজা উঠিয়েছো সব বাসনা যেন যায় না মা পরমহংস তো বালক বালকের মা চাই না তাই তুমি মা আমি ছেলে মার ছেলে মাকে ছেড়ে কেমন করে থাকে ঠাকুর এরূপ বলিতেছেন। মা শুধু অদ্বৈত জ্ঞান হ্যাকথু যতক্ষণ আমি রেখেছ ততক্ষণ তুমি পরমহংস তো বালক বালকের মা চাইনা মনি অবাক হইয়া ঠাকুরের এই দেবদূর্ল অবস্থা দেখিতেছেন ভাবিতেছেন ঠাকুর অহেতু কৃপাসিন্ধু তাঁহারি বিশ্বাসের জন্য তাহারি চৈতন্যের জন্য আর জীবশিক্ষার জন্য গুরুরূপী ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই পরমহংস অবস্থা মনি আরও ভাবিতেছেন ঠাকুর বলেন অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত জ্ঞান হলে চৈতন্য হয় তবেই নিত্যানন্দ হয় ঠাকুরের শুধু অদ্বৈত হঠাৎ দেখিয়া হাত জোর করিয়া মাঝে মাঝে বলিতে লাগিলেন ধন্য ধন্য শ্রীরামকৃষ্ণ হাজরাকে বলিতেছেন তোমার বিশ্বাস কই তবে তুমি এখানে আছো যেমন জটিলে কুটিলে লীলাপোষ্টাই জন্য বৈকাল হইয়াছে মণি একাকি দেবালয়ে নির্জনে বেড়াইতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই অদ্ভুত অবস্থা ভাবিতেছেন আর ভাবিতেছেন ঠাকুর কেন বলিলেন ক্ষোভ বাসনা গেলেই এই অবস্থা এই গুরুরূপী ঠাকুর শ্রীরামকৃষ্ণ কে স্বয়ং ভগবানকে আমাদের জন্য দেহ ধারণ করে এসেছেন ঠাকুর বলেন কোটি অবতারাদি না হলে জড়সমাধি অর্থাৎ নির্বিকল্প সমাধি হতে নেমে আসতে পারে না